لما هاجت بنا الذكرى ولو عن وحنينا خندقا عشنا به طروا وسنينا واسنينا ذكريات كلما مرت تبكينا العيون وتدور الدمع اشواقا وحبا ما بقينا وتدر الدمع شراقا وحبا ما بقينا عهدنا عند اللقاء بأن ننصر دينا, دينا ورهودا في الفراق بأن لا نستكينا, لا, لا نستكينا عهدنا عند اللقاء بأن ننصر دينا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 بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومولاه أيها الإخوة المسلمون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته وبعد هذه هي الحلقة الثالثة من ذكرياتي مع الشيخ الإمام المجدد المجاهد الشيخ أسامة بن لادر رحمه الله وأبدأ هذه الحلقة بتهنئة الأمة المسلمة بشهر رمضان الكريم أسأل الله سبحانه وتعالى أن يتقبل فيه صيام المسلمين وقيامهم ودعاءهم وأن يجعله لنا شهر فتح ونص وعز ان شاء الله وخاصة لأهلنا في شام الرباط والجهاد وأهلنا في اليمن وأهلنا في الصومال وأهلنا في ثغور المسلمين في كل مكان من تركستان الشرقية وحتى مغرب الإسلام بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن وله أما بعد بشير أنا جكنا جاوبستان روتامر مسلم بحيقون السلام عليكم ورحمة الله وبركاته إمام المجاهدين مجدد شيخ أسامة بن لادن رحمه الله رشتكاتنا دين جلور سرده چارونير ايدي ترده اپربو امي پرتهم مسلمان در رمجانير شبت شجانية شروع کرتا আল্লাহ তালা সকল মুসলমানের রোজা তারাবির নামাজ এবং দোয়া কবুল করুন আমিন আর এই মোবারক মাসকে আমাদের জন্য সাহায্য বিজয় আর সম্মানের মাস বানান বিশেষ করে আমাদের ওই সকল ভাইদের জন্য যারা রিবাতের ভূমি শাম ইয়ামান সোমালিয়া এবং অন্যান্য এলাকা পূর্ব তুর্কিস্তান থেকে শুরু করে মরক্কো পর্যন্ত জিহাদের কাজে ব্যস্ত আছেন ইমামুল মুজাহিদিন মুজাদ্দিদ শেখ ওসমা বিন লাদ রহমউল্লাহের ঘটনাবলির মাঝে রমজানের বিভিন্ন ঘটনা অন্যতম যখনই শেখ ও রমজানের কথা মনে পড়ে তখনই ওই রমজানের কথা স্মরণ হয় যা আমরা তোরাবোরাতে কাটিয়েছিলাম আজকের এই পর্বে তোরাবরা সম্পর্কে কোনো বিশেষ আলোচনা করব না কেননা আমি চাই তোরাবরা আর সেখানকার মুজাহিদিনদের বীরত্ব গাঁথা সম্পর্কে আলাদা একটি পর্বে আলোচনা করব কিভাবে আল্লাহ তালার তৌফিকে শেখ ওসামা রাহমহল্লা বিচক্ষণতার সাথে সকল ক্ষেত্রে মুজাহিদের নেতৃত্ব দিতেন আর কীভাবেই বা আমেরিকার কপটতা ও কাপড় সতা সকলের সামনে স্পষ্ট হয়ে যায় যাই হোক বলার কারণ হল তোরাবাতে যে রমজান কাটিয়েছিলাম এর মাঝে রয়েছে এমন এক আলাদা মর্যাদা যা তাকে অন্যগুলো থেকে আলাদা করে দেয় সে রমজানের সময়গুলো ছিল আমাদের জন্য খুবই কষ্টকর শেখ ওসামা রহমুল্লা আমাদের সকলকে রসদের কমতির কারণে রোজা রাখতে নিষেধ করেন আসলে আমি তোরাবা থেকে শেখের আগেই বের হই এরপর আমরা পুনরায় মিলিত হই ঈদ ফিতরের সময় তিনি তখন আমার কাছে আসেন আমার স্মরণ আছে আমি তখন তার দিকে এগিয়ে যাই আর মোতানাব্বির এই পঙ্ক্তি দ্বারা তাকে অভ্যর্থনা জানাই আমি আপনাকে অন্য কারো থেকে তো আলাদা করে দেখি না কিন্তু মনের অবস্থা এমন যে যদি আপনি নিরাপদ থাকেন তবে সকলেই নিরাপদ আছে শেখ ওসাম রহমৌল্লাহের চরিত্র বিশেষ করে মোতানব্বির কবিতার সাথে তার সবিশেষ সম্পর্ক ইকদামি জিহাদ ও দুনিয়াতগের বিষয়টি স্বতন্ত্র বিষয় এ বিষয়ে আলাদা পর্বে আলোচনা হতে পারে তো এখন আপনাদের সামনে আলেমদের সাথে শেখ রহম উল্লাহের সম্পর্কের কথা বলতে চাই অনেক মুজাহিদের সম্পর্কে এই অববাদ দিয়ে থাকেন তারা আলেমদের যথাযথ সম্মান করে না আলেমদের মর্যাদা সম্পর্কে জানে না এজন্যে আমি আলেমদের সাথে শেখ ওসামা রহমউল্লাহের অন্তরঙ্গ সম্পর্কের কথা উল্লেখ করে এ বিষয়টি স্পষ্ট করে দিতে চাই তিনি যৌবনের শুরু থেকেই দীনী শিক্ষার পাবন্দি করে আসছেন আলিম অন্বেষণের জন্য বহুমা শেখের রাইলমি মুজলিসে অংশগ্রহণ করতেন আর যেহেতু শেখ রহেমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় জিহাদের জন্য বের হয়ে যান এই কারণে রিলিম অর্জনে তিনি পুরোপুরি সময় দিতে পারেননি কেননা জিহাদ ফি সাবির ইতে তিনি এত ব্যস্ত হয়ে পড়েন যে এটি ছিল তার সর্বক্ষণের কাজ কিন্তু এই ব্যস্ততাও শেখকে রাইল অন্বেষণ এবং এর প্রচার প্রসার থেকে বিরত রাখতে পারেনি খুব সম্ভব আমি ফরসানু তাহতার রয়াতিন্নাবি সাল্লাহ আলীহ্লামের মধ্যে আফগানিস্তানে শেখ রহমউল্লাহের দাওয়াত ও রিল্মি কার্যক্রমের ওপর কিছু আলোচনা করেছিলাম কীভাবে শেখ রহমাউল্লাহ এই উদ্দেশ্যে রেলমারি দ্বারা সমূহ চালু করেন কিন্তু এখন আমি আলোচনা করব ওসামা বিন লাদ রহমউল্লাহের সাথে রোলামাই ক্যারামের সম্পর্কের কথা প্রথমে জাজিরাতুল্লা আরবের আলেমদের সাথে এরপর আফগানিস্তানের তারপর পাকিস্তানের আলেমদের সাথে তার সম্পর্ক কেমন ছিল তা আলোচনা করব ইনশাউল্লাহ রোলামাই ক্যারামগণের সাথে শেখের কিছু সাক্ষাৎকারে আমি নিজে উপস্থিত ছিলাম কিছু সাক্ষাৎকারের ব্যাপারে স্বয়ং শেখ আমার কাছে বলেছেন আমার স্মরণ আছে শেখ আমাকে বলেছিলেন জাজিরাতুল্লা আরবের আলেমদের সাথে সাক্ষাতের কথাও শেখ রহেমহল্ল তাদেরকে জিহাদি বের হওয়ার এবং জিহাদের জন্য প্রস্তুতি ফরাস হওয়ার মাস আলা মানুষকে জানানোর ওপর উৎসাহ দিয়েছিলেন কেননা উম্মহর ধ্বংসই এখন শত্রুদের মূল টার্গেট শত্রুরা চারদিক থেকে উম্মাহকে ঘিরে ধরেছে ইসলামের ভূখণ্ডগুলোর ওপর কব্জা করেছে আর স্পেনের পরাজয়ের পর থেকেই উম্মহর ওপর জিহাদ ফরজায়ন হয়ে আছে এই সকল বিষয়ের ওপর ভিত্তি করে शेख आलेम उद्देश्य बोत हैं ता जान ये स्पष्ट फतोआ प्रदान कर शेख रहमहुल्लाह के महम्मदीब्न ओसैमिन रहम उल्लाहर सतर कथा बताओ इन्हें उल्लेख करा दरकार ज शेख हुसैम शेख ओसाम लादेन के विशेष तस्किा प्रदान करें जनेकर ही जी होक शेख आम शेख उसेम को अनुरोध कर लं आलेमर काउन्सिल थे ये फतोआ प्रदान करना जरूरी जीहर जो बेह मुसलमान फरज এরপর শেখ ওসাইমিন রহমহল্ল্ল স্পষ্টভাবেই তাকে কথা বলেছিলেন আমরা ওলামা কাউন্সিল থেকে ততক্ষণ পর্যন্ত কোনো ফতোয়া দিতে পারি না যতক্ষণ না আমরা ওপর থেকে অনুমতি পাই অর্থাৎ বাচ্চার কাছ থেকে এরপর শেখ রহমউল্লাহ বিষয়টি বুঝে নিলেন এমনিভাবে ওলামাই সাহোয়ার সাথে শেখ রহেমল্লাহের বিশেষ সম্পর্ক ছিল তারা ওই সকল যুবকরা আলেম যারা সাহুয়া ইসলামিয়ার আন্দোলনের সাথে জাজিরাতুল্লা আরবে মেহনত করেন শেখ ওসাইমা রহমহল্ল इधर अनेक आशा पोषण करतें विशेषकर खालिजर प्रथम जुद्धेख तल्लाह रास्ते हिजरत करार्जें बतवा और जिहतर जो हिजरत खुबी गुरुतपूर्ण और ये नबीकण सालीन और तरफ अनुसारी सुन्न तो बटे शेख तक सरकार अपन के छाड़े ना तबश्य अपन के रुखे दिवे शक्ति बोले मुख बंद देर आवश्यक दे अपने माजे কিছু আলেমকে জিহাদের জন্য প্রস্তুত করবেন যখন দেশের অভ্যন্তরে আপনাদের ওপর জরদবস্তি করা হবে তখন বাহির থেকে তো এমন কেউ থাকা দরকার যারা আপনাদের পক্ষে কথা বলবে শেখ বলতেন আমি তাদের উপর অনেক মেহনত করেছি আমার এখনো শেখের ওই কথা মনে আছে তিনি বলেছেন জাজিরাতুল আরবের এমন কোনো আলেম নেই যাকে আমি জিহাদের দাওয়াত দেই নি আপনারা তাকে চিনেন অথবা না চিনেন উত্তরে তারা বিভিন্ন ধরনের ওজর পেশ করতেন তারপরও শেখ তাদেরকে নিজের দূরদৃষ্টি দ্বারা সাবধান করতে থাকেন আর বাস্তবেও তাই ঘটেছে যেরকম শেখ বলেছিলেন তিনি এই সকল আলেমকে বলেছিলেন অচিরে আপনাদেরকে বেঁধে রাখা হবে আপনাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আর আপনাদেরকে বন্দি করা হবে তাদের থেকে একজন বলে উঠলেন হে ওসা যদি আমাদের ওপর ভেতর থেকে কোনো বিপদ এসে যায় তবে বাহির থেকে আমাদের পক্ষে কথা বলার জন্যে আপনি তো আছেন আর যখন কার্যত শেখের দূরদৃষ্টি যেমন ছিল তেমনই হলো আপনারা সকলেই তা অবগত আছেন কীভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কীভাবে তাদের ওপর জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এই কাজ পর্যায়ক্রমে চারবার তার চেয়ে বেশি কিছু সময় ধরে চলছিল এ সময় শেখ তাদের নাম শুনে তাদের সম্পর্কে বলতেন এবং তাদের ওপর আবতিত নির্যাতনের কথা আলোচনা করতেন এরপর সরকার তাদেরকে ছাড়তে শুরু করে আমার স্মরণ আছে যখন আমি জানতে পারলাম তাদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ আলিমকে ছেড়ে দেওয়া হয়েছে তখন আমি শেখের কাছে তার কথা বললাম কিন্তু শেখ আমার আগেই এ বিষয়ে আরও সবিস্তারে জানতেন আমি খুশি খুশি শেখের সামনে আসলাম আর তাকে বললাম আলহামদুলিল্লাহ অমুক শেখকে মুক্তি দেওয়া হয়েছে আর ইনশাউল্লা ওনার থেকে অনেক কল্যাণের আশা করা যায় শেখ প্রথমে চুপ ছিলেন তারপর আমাকে বললেন আসলে আপনি একটি কথা জানেন না আমি বললাম আল্লাহ তালা আমাদের ভালো করুন কি হয়েছে শেখ বললেন এই লোকটি সম্পর্কে আমি যুবক ভাইদের সামনে কথা বলতে চাচ্ছিলাম না আমি বললাম কোনো সমস্যা নেই পরে শেখ বলেছিলেন ওই ব্যক্তিকে সরকার নিজের পক্ষের বানিয়ে নিয়েছে আর সে যখন বের হলো তখন মোহাম্মদ বিন নাইফের প্রশংসা করতে করতে বের হয় আমি ইন্না আলিল্লা হিওয়া ইন্না ইলেহি রজওয়ান পড়লাম শেখ বলতে থাকলেন আপনার কি জানা নেই জেলের মধ্যে কি হয় সরকারের জেলকে সুসজ্জিত করে রেখেছে আরামাইশের জায়গা বানিয়ে দিয়েছে যার ফলে এরকম অনেক লোক বদলে গেছে। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে ইনা আলিল্লা হিউ ইন্না ইলহি রজওয়ান পড়লাম শেখ বললেন হ্যাঁ এরকমই আর অধিক আফসোসের সাথে বলতে হচ্ছে एधरणर ही व्यक्ति जिना नियमित टेलिविशन प्रोग्रामे उपस्थित होोग्रामे शेष पर्त सेल्लाह शे के स्षी रेखे ओसामा बीन लादीन मुक्त घोषणा करें अस्थिर हुई बल्लम सुब्रहान अल्लाह ये कीरकम कथा कार चे अधिकी सम्बल आल्लाहर का दो करब उत्तम भावे सत्य प्रत्यवर्तन कर আর আপনার এমন শাহাদাত ভাগ্যে জটুক যেমন শাহাদাত আল্লাহ ওসামা বিন লাদকে দিয়েছিলেন এমনি ভাবে নিজেকে দাড়িদাবিকারী আরেক ব্যক্তি টেলিভিশনের পর্দায় এসে বলতে লাগল ওসামা বিন লাদ একেবারেই পথভ্রষ্ট একজন মানুষ আর শাহিবকে উদ্দেশ্য করে বলতে লাগল তুমি সঠিক পথ থেকে অনেক দূরে আমি বললাম সুব্রাহান আল্লাহ ওসামা বিন লাদ তো গোমরা আর হোসনে মোবারক এবং আবদুল্লাহব না আব্দুল আজিজ হলো আমিরুল মৌমিনিন কতই না নিকৃষ্ট বিচার তাদের আমি তাদেরকেও কথা বলবো। হে আমার ভাই আল্লাহ আপনাকে উত্তম ভাবে সত্যের পথে প্রত্যাবর্তন করাক আর আপনার ভাগ্যে জটুক ওই রকম শাহাদাত যেমন শাহাদাত আল্লাহ ওসাম লাদেন অথবা আবুদুজানা ঘোরাসানিকে দান করেছেন আল্লাহ তালা সকল শহীদদের ওপর রহমত বর্ষণ করুন এগুলো ছিল জাজিরাতুল্লা আরবের আলেমদের সাথে ঘটা কিছু ঘটনা শেখ ওসামার সাথে আফগানিস্তানের আলেমগণ বিশেষ করে মুজাহিদা আলেমদের সাথে মজবুত সম্পর্ক ছিল আফগানিস্তান আল্লাহ তালার অন্যতম একটি নিদর্শন হচ্ছে সেখানে অনেক আলেম রয়েছেন বিশেষ করে মুজাহিদা আলেম যখন আফগান আলেমদের সাথে শেখ রহিমুল্লাহের সম্পর্কের কথা আসবে তখন শেখ ইউনুস খালিসের কথা অবশ্যই আসবে যিনা আলেমও ছিলেন ছিলেন একজন মুজাহিদও অন্যদিকে শেখ ইউনুস খালিসের সাথে শেখ ওজামাবিল লাদের সম্পর্ক অনেক দিনের আমরা এর একটি উদাহরণ দেখি যখন সুদানের সরকার শেখ ওসামা বিন লাদেনকে সুদান ছেড়ে যেতে বলেন তখন ইউনুস খালিস রহেমহল্ল তাকে জালালবাদে আশ্রয় দিয়েছিলেন আল্লা তাল্লাহ তাকে তার প্রাপ্য প্রতিদান দান করুন সুদানের এই সরকারের নাশকরীর আলোচনা হিংসা আল্লাহ আল্লাহ শিরোনামে বর্ণনা করব যাই হোক শেখ ইউনুস খালিস ওসামা বিন লাদকে অভ্যর্থনা জানান অত্যন্ত মর্যাদার সাথে এবং তিনি তার অনেক খ্যাতমত করেন আমার মনে আছে একবার যখন শেখ ওসামা বিন লাদেন রহেমহল্ল শেখ ইউনুস খালিসের কাছে আসেন তখন তাকে বলেন আপনার অনুমতি হলে আমি চাচ্ছিলাম মিডিয়াতে আপনাকে নিয়ে কিছু কথা বলবো। তখন শেখ ইউনুস খালিস বলল শেখ এতে আমার অনুমতি নেয়ার কি আছে যদি জিহাদি এর কোনো প্রয়োজন থাকে তবে নিঃসংকোচ আপনি তাই করুন আমার কাছ থেকে আপনার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিভাবে শেখ ওসামা রহমউল্লাহ আমাদের বলেছেন একবার পাকিস্তানে ইউনুস খালিসের কাছে সৌদি দূত এসেছিল সে বলল আপনি ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে রেখেছেন আপনার কি জানা নেই সে কত ভয়ঙ্কর মানুষ সে রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত এরকম আরও কথাবার্তা বলে তার কান ছালাফালা করে দেয় ওই সৌদি দূত শেখ ইউনুস খালিস দুদের কথার জবাবে বলেন হে আমার ভাই যদি হারামাইনের ভূমি থেকে একটা জানোয়ারও আমাদের কাছে আসে তবে আমরা তাকেও আশ্রয় দিতাম তো এটা কীভাবে সম্ভব যে আমরা মুজাহিদ্দের আশ্রয় দেব না তার এই দাঁত ভাঙা জবাবের পর সে খালি হাতে নাকাম হয়ে ফিরে যায় শেখ ইউনুস খালিসের সাথে শেখ ওসামা বিন লাদেনের উত্তম আচরণ সর্বদেই অটুট ছিল তিনি সবসময় শেখকে উত্তম নসিহত করতেন শেখ ওসামা রহেমহল্ল জালালাবাদ থেকে কান্দাহারে স্থানান্তরিত হওয়ার পর একবার জালালাবাদে আসেন তখন তিনি শেখ ইউনুস খালিসের সাথে সাক্ষাৎ করতে তার কাছে যান সে সফরে আমিও ছিলাম তার সাথে তখন শেখ ইউনুস খালিস রহেমহল্ল তাকে নসিহত করে বলেন হে ওসামা একটু সাবধানে থাকবেন কেননা টাকা পয়সার পূজারি অনেক বেড়ে গেছে सूतरा जतायातर समय सवधान थकबंब आशपाश लोक छाड़ा अपर को लोकर ओपर भरसा करबें शेख रहमहुल्लाहर यसिहत हमार मने आरपर अफगानिस्तान ख्रीस्टान क्रुषिडार्ध हमला शुरू हो जाए तक शेख यूनूस खालिज रहमहल्लात ही असुस्थ जान प्राय अक्षम अवस्था तर रान हाड़ भांगा छास्थ करण कि असुस्थता सत्वे तर हृदय ईमान और जिहदर जजबाते परिपूर्ण छिल তিনি একটি ভিডিও বয়ানও জারি করেন যে বয়ানে আফগান কওম আর উম্মতি মুসলিমাকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য বলা হয়েছে আল্লাহ তাল্লাহ তাদের ওপর এবং সমস্ত মুসলমানদের ওপর রহমত বর্ষণ করুন আর এমনি ভাবে শেখ ওসামা রাহিমউল্লাহের সাথে সম্পৃক্ত মুজাহিদ্দিন আলমদের মাঝে একজন হলেন শেখ জালালুদ্দিন হাক্কানি আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতের উঁচুমাকাম দান করুন তার সাথেও শেখের সম্পর্ক অনেক দিনের জিহাদের প্রাথমিক সময় থেকে আর শেখ তার সাথে খোস্ত বিজয় কাবুল বিজয় জাওয়ার যুদ্ধক্ষেত্রগুলোতেও শরিক ছিলেন পরে যখন আমাদের ভাই মুস্তফা আবুল ইয়াজিদ শহীদ হলেন তখন শেখ দালাল উদ্দিন হাক্কানি শেখ ওসামা বিন লাদ ও আমার নামে চিঠি প্রেরণ করেন আর শেখ ওসামাকে উদ্দেশ্য করে এভাবে বলেন আমার প্রিয়তম মুজাহিদ ভাই ওসামা বিন লাদের নিকট আল্লাহ তালা শেখ ওসামাকে আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন এমনি ভাবে আফগানিস্তানের যে সকল আলেমদের সাথে শেখের সম্পর্ক ছিল তাদের একজন মৌলভিয়া আব্দুল্লা জাকিরি তিনি আন্তর্জাতিক অঙ্গনে তেমন পরিচিত নন তবে আফগানিস্তানে সুপরিচিত ছিলেন মৌলভী আবদুল্লাহ জাকেরি ইত্যাহাদুল ওলামা এর প্রধান ছিলেন আফগানিস্তানে তার অনেক খ্যাতি ছিল তার প্রতি মানুষের হৃদয় ছিল অনেক সম্মান তিনি জাকির নামক গ্রামের অধিবাসী জাকান্দাহারের আরবপল্লির কাছে ছিল যে সম্পর্কে আমি আগেও বলেছিলাম এটি ছিল একদমই সাধারণ গ্রাম আর শাইখের বাড়িও ছিল একেবারে সাধা সিধে কিন্তু মানুষের হৃদয়ে তার প্রতি অনেক সম্মান ছিল শেখ ওসামা বিন লাদ রহমহল্ল অধিকাংশ সময় তার কাছে যেতেন একবার আমিও তার সাথে গেলাম শেখ রহেমহল্ল তার কাছ থেকে পরামর্শ ও নসিহত চাইতেন আর শেখ আবদুল্লা জাকিরিও কোনো রূপ কার্পণ্য করতেন না শেখ তো অনেক হিম্মতের অধিকারী ছিলেন জাজিরাতুল আরবে খ্রিস্টানদের অবরোধের বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন আর সেখানে অনেক আলমীরও স্বাক্ষর ছিল আল্লাহ তাল্লাহ তার মঙ্গল করুন তাকে ইহকাল এবং পরকালে আপন রহমতের ছায়ায় রাখুন এমনিভাবে আলেমদের সাথে শেখের সম্পর্কের কথা আসলে যার কথা মনে পড়ে যায় তিনি হলেন শেখ ইয়াসির রহিমাহুল্ল আল্লাহ তালা তার প্রতি অগণিত রহমত বর্ষণ করুন আমি ব্যাপকভাবে সকল মুসলমানের কাছে আর বিশেষ করে শেখ ইয়াসিরের পরিবারের কাছে শেখের মৃত্যুতে শোক জানাচ্ছি শেখ ইয়াসির রহিমহল্ল পাকিস্তানের গোয়েন্দাদের কাছে বন্দি ছিলেন আর এভাবে একসময় তার মৃত্যুর খবর আসে যদিও পাকিস্তানি এজেন্সি পুরো জোর দিয়েছিল যেন এই খবর বাহিরে না যায় কিন্তু তারপরও এই খবরটি প্রকাশ হয়ে যায় এখনও জানা যায়নি তার মৃত্যুর আসল কারণ কিভাবে তাকে হত্যা করা হয়েছে তাকে কি এমনি মেরে ফেলা হয়েছে নাকি তার চিকিৎসার প্রতি কোনো খেয়াল রাখা হয়নি তারা যা কিছু করে অচিরেই তা সকলে জেনে যাবে কিন্তু এটা পাকিস্তানের জন্য একটি কালো অধ্যায় পাকিস্তানি সরকার আর তাদের এজেন্সিগুলো যা কিছু করেছে তা এমনই বিশ্বাসঘাতকতা যার দৃষ্টান্ত মুসলিমদের ইতিহাসে দ্বিতীয়টি নেই তারা এই বিশ্বাসঘাতকতা করেছিল অল্প কিছু পয়সার জন্য আল্লাহর হুকুমে এ সকল টাকা পয়সা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আল্লাহ তাল্লাহ মুফসিদ্দিনদের আমল সংরক্ষণ করেন না যেমন আল্লাহ তর আল্লাহর বাণী সামনে তারা আরও খরচ করতে থাকবে কিন্তু তা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তারা পরাজিত হবে আর যারা কুফুরি করেছে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে শেখ ইয়াসির রহমাহুল্ল পাকিস্তানের জেলে শহীদ হন মূলত পাকিস্তানের জেলে যেরকম নেককার জন্য কাজ হয় তা বাচ্চাদেরকে বুড়ো করে দেওয়ার জন্য যথেষ্ট এমনিভাবে পাকিস্তানের জেলে শহীদ মোল্লা ওবায়দুল্লাহ রহমাহল্লা জেনেছিলেন ইমারতে ইসলামিয়ার সাবেক মন্ত্রী। পাকিস্তানের এজেন্সিগুলো তার মৃত্যুর খবরও গোপন করার চেষ্টা করেছিল কিন্তু তার ব্যাপারটাও গোপন রাখতে পারেনি তার শাহাদাতের এত বছর পরেও তার লাশ তার পরিবারের কাছে এখনো সুফরদ করা হয়নি পাকিস্তানের জেলে বন্দীদেরকে হত্যা করা এখন একটি সাধারণ ব্যাপার মাত্র হাজারো লাখ মানুষকে হত্যা করা হয়েছে আরও বেশিও হতে পারে কেননা আসল সংখ্যা আমাদের কারো জানা নেই তাদেরকে মেরে লাশ রাস্তার উপর ফেলে রাখা হয় ইন্টারনেটে শেয়ারকৃত সেই ভিডিও আপনিও দেখেছেন যেখানে পাকিস্তানের সেনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এমনকি প্রতারক আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এ বিষয়ে বিবৃতি দিতে বাধ্য হয় যারা স্বয়ং এই হত্যাকাণ্ডের অনুমতিদাতাদের অন্যতম যাই হোক শেখ ইয়াসির রহমউ ছিলেন শেখার অন্তরঙ্গদের মধ্যে অন্যতম আর তাদের এই সম্পর্ক রুশির বিরুদ্ধে যুদ্ধ করার সময় থেকে চলে আসছিল আর যেমনি আমি আমার কিতাব উত্তার বিয়াতে শেখ ইয়াসুর রহম্লা সম্পর্কে উল্লেখ করেছিলাম তিনি ছিলেন আফগানিস্তানের প্রথম পর্যায়ের মুজাহিদ নেতাদের একজন তিনি কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন যখন জিহাদ শুরু হলো তখন তিনি পাকিস্তানে হিজরত করলেন আর জামায়া ইসলামিয়া মদিনা মুনা তিনি উজির তালিম ছিলেন তারপর তিনি দানিয়ে গেলেন মুজাহিদের কাতারে তিনি কাবুলে মুজাহিদদের কায়েম করা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আর যখন তিনি এখানে বিশৃঙ্খলা দেখলেন তিনি তাদের হাত থেকে আলাদা হয়ে গেলেন শিক্ষা ও দাওয়াতি প্রবৃত্ত হলেন অতপর যখন ইমারতে ইসলামিয়ার শাসন প্রতিষ্ঠা হল তিনি ছিলেন তাদের সাহায্যকারীদের মধ্যে অন্যতম আর যখন আফগানে খ্রিস্টান হামলার আলামত দেখা যাচ্ছিল তখন তিনি বৃদ্ধাবস্থার কাছাকাছি তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর তোরা বরার চড়াই উচড়ায় ফিরিয়ে তিনি আমাদের নিকট উপস্থিত হলেন অথচ তখনও আমেরিকার বোমাপার্সনের শব্দ শোনা যায়নি শেখ ওসামার সাথে তিনি অনেকক্ষণ বসেছিলেন শেখ ইয়াসির বললেন আমার আশা ছিল আমি যেন বাইতুল মাকদিসে শহীদ হই যখন আফগানিস্তানের জিহাদ শেষ হলো আর আমি বাইতুল মাকদিসে পৌঁছতে পারলাম না তখন আমি হত হলাম এখন যেহেতু খ্রিস্টানদের হামলা শুরু হওয়ার পথে তো হতে পারে এবার আমার বাইতুল মাকদিসে শহীদ হওয়ার ইচ্ছা পূরণ হবে আল্লাহর কাছে দোয়া করছে তিনি যেন আপনাকে শহীদ হওয়ার তাও ফদান করেন এমনিভাবে তিনি বলতে লাগলেন আমি পাকিস্তানে অবস্থান করছিলাম সেখানে তাদ্রিসের দায়িত্ব পালন করছিলাম কিন্তু এখানে আফগানিস্তানে মুজাহিদের মা থাকার জায়গা ব্যতীত আর কোথাও জায়গা পাইনি শেখ ওসামা রাহমহল্লা তাকে অনেক নসিহত করেন সুযোগ হলে তা বলবো ইংশা আল্লাহ শেখ ওসামাকে আল্লাহ তাল্লাহ জিহাদের কারণে অনেক দূরদৃষ্টি দান করেছিলেন শেখ তাকে বললেন এই অবস্থায় আপনি আপনার প্রচেষ্টা মিডিয়ার কাজে লাগান কেননা আল্লাহ তাল্লাহ আপনাকে আয়লমে দিন ও দাওয়াতের ধরন সম্পর্কে জ্ঞানতান করেছেন অতএব আপনি মিডিয়ার ক্ষেত্রে অগ্রসর হন এরপর শেখ মুহম্মদ ইয়াসুর রহম টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া শুরু করেন পরবর্তীতে যখন আমেরিকা আফগানিস্তানে প্রবেশ করল তখন তিনি তার হিজরতের স্থল পাকিস্তান থেকে মিডিয়ার কাজে বিরাট ভূমিকা রাখেন যারা আফগানিস্তানের খবর রাখেন আল জাজিরাতে দেয়া শাহেখ ইয়াসুর রহমউল্লাহের সাক্ষাৎকারের কথা নিশ্চয়ই তাদের স্মরণ আছে আর যারা শাহীকে গোপন থাকার চুপ থাকার পরামর্শ দিতেন শেখ তাদেরকে বলতেন আমার জীবনের সম্পর্ক এই মিডিয়ার কাজে শহীদ হওয়ার প্রতি আমি নিজেকে এই কাজে উৎসর্গ করি কেননা আমি আর কাউকে দেখছি না যে এ দায়িত্ব পালন করবে এ কাজ সামলাবে যদি এ কাজে থাকা অবস্থায় আমাকে শহীদ করে দেওয়া হয় অথবা বন্দি করে ফেলা হয় তো আমার জন্য এটি ফিদাই কাজ তাকে প্রথমে কাবুলে গ্রেফতার করা হয় পরে বন্দি বিনিময়ের চুক্তিতে মুক্ত করা হয় মুক্তির পর সাথে সাথে তিনি দাওয়াতের ময়দান সামলে নিলেন পাকিস্তান ও আফগানিস্তানের মা বোনেরা তার দাওয়াতের কাজকে সাদরে গ্রহণ করে নাই। এরপর তাকে পুনরায় গ্রেফতার করা হয় আল্লাহর কাছে চাওয়া তিনিজন আপনার ওপর রহম করেন আর আমাদেরকে জান্নাতে একত্রিত করেন এমনিভাবে পাকিস্তানের আলেমদের সাথে শাহ ওসামা রাহেমাল্লাহের সম্পর্ক ছিল খুবই গভীর আমি প্রথমেই বলেছিলাম তিনি যখন কান্দাহারে ছিলেন তার কাছে পাকিস্তান থেকে আলেমদের অনেক প্রতিনিধি দল আসত এসব নামের মাঝে একটি উজ্জ্বল নাম হলো মুফতি নিজামুদ্দিন শামজাই রহমাহুল্ল তিনি ছিলেন পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন আলেম তিনিও শেয়েখ ওসামার অন্তরঙ্গ মহিবিনদের মাঝে অন্যতম তিনি যখনই আফগানিস্তানে আসতেন শাইখ ওসামার সাথে অবশ্যই সাক্ষাৎ করতেন বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ করতেন আমার মনে আছে এরকম এক সাক্ষাতে যখন তার সাথে দেখা হলো আমি তার কাছে মিশরের ঘটমান অবস্থা উল্লেখ করলাম মাশাউল্লা তিনি চলমান ঘটনা সম্পর্কে সতর্ক ছিলেন মুসলমানদের অবস্থা জানার চেষ্টায় ছিলেন খুবই উদ্গ্রীব আমি এই সময় তাকে মিশর সম্পর্কে আমার লিখিত বই মিশরুল মুসলিমাহ বাইনা সিয়াতিল জেল্লা দিন ও আহ আলাতিল খা ইনিন উপহার দিলাম তিনি আমার কাছে মিশর সম্পর্কে আরও অধিক কথা জানতে চাচ্ছিলেন আমি তার কাছে এই সম্পর্কিত কিছু বই ও প্রকাশনা পাঠিয়েছিলাম কান্দাহারে শেখ ওসেমা বিন লাদের সাথে শেষ সাক্ষাতের সময় তার সাথে তার কিছু সঙ্গী সাথীও ছিল তারা আফগানিস্তান সফরে এসেছিলেন এই সাক্ষাতের কথা আমার ভালো করে মনে আছে মালানা শামজাই তাদেরকে ওসামা বিন লাদানের কাছে নিয়ে গেলেন আর তাকে বললেন এই ভাইদেরকে পথ দেখান তাদেরকে জিহাদের কাজ করার জন্য উৎসাহ দিন শেখ নিজামুদ্দিন শামজাই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা আমি ভুলে গেছি এক সাক্ষাতের সময় শেখ ওসামা বিন লাদ রহেমহল্ল শেখ নিজামুদ্দিন শামজাইকে মুসলিম ওমোহর ওপর পশ্চিমা খ্রিস্টানদের জুলুম সীমারঙ্গনের ব্যাপারে বিস্তারিতভাবে বললেন এ বিষয়ে শেখ ওসামা রহেমহল্ল একটি বড় নকশা এঁকে রেখেছিলেন আর শেখ আবু হাফ রহেমহল্ল যিনি আবু হাফস কমান্ডার নামে খ্যাত তিনি ইসলামী বিশ্বের উপর খ্রিস্টানদের দখলদারিত্বের ভয়াবহতা সম্পর্কে বলছিলেন কিভাবে পশ্চিমারা নিজেদেরকে সৈনিক বলে যারা ষড়যন্ত্রের বলে মুসলিমদেরকে ঘিরে আছে কিভাবে তারা জলস্থলে কবজা করে আছে এই আলোচনা শেখ শামজাইয়ের ওপর গভীর প্রভাব ফেলে পরে যখন তিনি পাকিস্তান ফিরে আসেন তখন তিনি একটি হোটেলে এই ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করেন আর উপস্থিত ব্যক্তিবর্গকে ইসলামী বিশ্বের একটি মানচিত্র দ্বারা এই বিষয়টি স্পষ্ট করেন পরে যখন তিনি দ্বিতীয়বার শেখ ওসামার সাথে মিলিত হন তিনি শাহকে জানালেন তিনি ইসলামাবাদে একই লেকচার দিয়ে এসেছেন যা শেখ ওসেমা রহেমহল্লা তাকে বলেছিলেন যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করল আর এতে আজকের আবুরিগাল বিশ্বাসঘাতক পারবেজ মোশাররফ আফগানিস্তানে আমেরিকার কব্জার জন্য সর্বদিক থেকে সাহায্য করে শেখ নিজামুদ্দিন শামজাই রহমাহুল্লাহ এর বিরুদ্ধে তার বিখ্যাত ফতোয়া জারি করেন যে শাসকই মুসলিম ভূমি দখল করতে কোন কাফেরকে সাহায্য করে তার উপর থেকে শরীয়তের রহিত হয়ে যায় এবং তাকে হত্যা করা অজিব এই ফতোয়া দেওয়ার কিছু সময়ের মধ্যে শেখ নিজামুদ্দিন শামজাই রহেমাহুল্লাহকে করাচিতে একটি এনকাউন্টারে শহীদ করে দেওয়া হয় আর হত্যাকারী পলায়ন করে ওস্তামা রহেমাহুল্লাহ তার একটি বইয়ে নিজের মনের কথা বলেন নিজামুদ্দিন শামজাইকে হত্যা করার কারণ হলো মোশারফের বিরুদ্ধে দেয়া তার প্রচারিত ফতোয়াটি আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করুন আর আমাদেরকেও তাদের সাথে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে একত্রিত করুন আমিন এমনিভাবে পাকিস্তানের আলেমদের মধ্যে যাদের সাথে ওসামা রহম্লাহের সম্পর্ক ছিল তাদের মাঝে একজন হলেন শেখ আবদুল্লাহ গাজী রহমাহুল্লাহ যিনি ছিলেন শহীদ এল আল মসজিদ আব্দুল রশিদ গাজি রহমউল্লাহের সম্মানিত পিতা শহীদ আব্দুল রশিদ রহমউল্লাহের পরম সৌভাগ্য তার পরিবারে শুধু তিনি একেই শহীদ নন বরং তিনি শহীদ বাবা ও শহীদ মায়ের সন্তান আল্লাহ তালা সকলের ওপর রহমত বর্ষণ করুন শেখ আবদুল্লাহ গাজী রহমহুল্লা তার মাদ্রাসার ওস্তাজ ও সঙ্গীদের একটি প্রতিনিধি দল নিয়ে কান্দাহারে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসেন আর তার সাথে শহীদ এল আল মসজিদ আব্দুর রশিদ গাজীও ছিলেন তারা আমাদের সাথে পুরো একদিন কাটান আর প্রতিনিধি দলের কার্যক্রমের অন্তর্ভুক্ত এক একসাথী আমাদের সামনে শেখ ওসামাকে নিয়ে আরবিতে একটি কবিতা আবৃত্তি করেন কিন্তু আফসোস কবিতাটি আমার এখন স্মরণ নেই শেখ আবদুল্লাহ গাজীর এই সাক্ষাৎকার খুবই সুখময় ছিল শেখ ওসামা রাহমহুল্লাহ তার সাথে বিস্তারিত কথা কথাবার্তা বলেন আর তাকে বললেন তিনি যেন পাকিস্তানের আলেমদেরকে উৎসাহিত করার চেষ্টা করেন যেন তারা মুসলমান এলাকায় বিশেষ করে হারামাইনের ভূমিতে খ্রিস্টানদের হামলার বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন শেখ আবদুল্লাহ গাজী শেখ ওসামার কাছে ওয়াদা করেন ইন্শা আল্লাহ যখন তিনি ফিরে যাবেন তখন এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন আলেমদের থেকে ফতোয়া সংগ্রহ করবেন আর তাদেরকে উৎসাহিতও করবেন আমার সাথেও শেখ আবদুল্লাহ গাজী ও শেখ আব্দুর রশিদ গাজীর একটি সাক্ষাৎ হয় যখন আমি তাদের সামনে মিশরের অবস্থা সম্পর্কে কিছু বর্ণনা করেছিলাম তাদেরকে কিছু বঁয়া দিয়েছিলাম অতপর যখন শেখ আবদুল্লাহ গাজী ইসলামাবাদে ফিরে যান তখন তিনি নিজের মসজিদে প্রথম যে খুদ্বা দেন তা আফগানিস্তানের অবস্থা আর মুসলমানদের দেশসমূহে খ্রিস্টানদের হামলা আর তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্পর্কে ছিল এমনিভাবে তিনি শেখ ওসামু বিন লাদের সাথে সাক্ষাতের কথাও বলেন তার দাওয়াতের সাথে একাত্মতা ও তার কাজে সাহায্য করার ঘোষণাও দিলেন এরপর শেখ আবদুল্লাহ গাজী রহম্লাকে তার নিজ মাদ্রাসায় শহীদ করে দেওয়া হয় তার ছেলে আব্দুল রশিদ গাজী এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারের সময় স্পষ্টতার সাথে কথাও বলেছিলেন শেখ ওসামা বিন লাদানের দাওয়াতে মুসলমানদের ভূমি মুক্ত করার আহ্বানে সারা প্রদানের কারণে তার বাবাকে শহীদ করা হয় এছাড়া জুলুম ফাসাদ মোশারফের স্বৈরাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করাও এর কারণ ছিল আল্লাহ তালা তাদের সকলের ওপর রহমাত বর্ষণ করুন এখানে একথারও উল্লেখ করা দরকার কান্দাহারে শেখ ওসামা বিন লাদের সাথে সাক্ষাৎ করার জন্যে যত প্রতিনিধি দল এসেছিল তাদের মধ্যে অধিকাংশ দলই শেখের কাছে নসিহত চাইতেন তাদেরকে শেখ ওসামা বিন লাদ সর্বদা একটা নসিহতই করতেন তা হল ইমারতে ইসলামিয়া আফগানিস্তানকে পরিপূর্ণ সাহায্য করুন তারা শেখ ওসামার কাছে পাকিস্তানে কাজ করার ব্যাপারে জিজ্ঞাসা করতেন শাহেখ তাদেরকে বলতেন আপনারা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানকে সাহায্যের প্রতি খেয়াল করুন যখন এটি মজবুত হয়ে যাবে তো এর কল্যাণ অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে এমনিভাবে পাকিস্তানের আলেমদের মধ্যে যাদের সাথে ওসামা রহমুল্লাহের সম্পর্ক ছিল তাদের মাঝে একজন হলেন শেখ ফজল মাহমদ তিনি করাচির একজন খেতনামা মুহাদ্দিস তিনি শেখ ওসামা বিন লাদান রহমাহুল্লা এবং অন্য অন্য অন্তরঙ্গ সাথী শেখ ফজল মাহমদ আর ওসামা বিন লাদানের এক সাক্ষাতের সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম তিনি মুজাহিদের বিভিন্ন বিষয়ে দরদের সাথে পরামর্শ দিতেন শেখ ফজল মাহমদ ফাজাইলে জিহাদের উপর একটি কিতাব রচনা করেন যা উর্দু আর প্রস্তুতে ছাপা হয় যদি এর আরবি অনুবাদ বের করা হয় তাহলে ইংশা আল্লাহ তা থেকে অনেক উপকারের আশা করা যায় এগুলো ছিল শেখ ওসামার সাথে আলেমদের সম্পর্কের কিছু সংক্ষিপ্ত ঘটনা টেকনিশিয়ান সাথে সময় স্বল্পতার ইঙ্গিত করেছেন যাই হোক কথা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি تذكرني علاقة الشيخ أسامي اللادن بالعالماء بعلاقته بالتنظيمات الإسلامية الشيخ أسامي اللادن طبعا يعني ذكرت من قبل أنه رجل رقيق المشاعر قريب الدمعة الشيخ أسامي اللادن أيضا رجل مرح <تصفيق> يحب الطحكة البريئة والمزاح البريء ويدخي على مجلسه يعني سرورا وهذا إن شاء الله نتعرض له لهذا الجانب من شخصية الشيخ أسامي اللادن وكان الشيخ اسعد الذي يقول انا مطرود من تنظيمي انا اصلا كنت في تنظيم الاخوان مطرود فانا احد المطرودين من التنظيمات يعني الشيخ اسعد الذي كان في جماعه الاخوان المسلمين في في جزيره العرب ولما قام لما بدا الغزو الروسي لافغانستان الشيخ نفر فورا الى باكستان ليتعرف عن المجاهدين ويعاونهم فكانت توجيهات التنظيم له تعرفون طبعا توجيهات التنظيم كانت توجيهات التنظيم له انك لا تتخطى لهور تذهب الى جمع الاسلامين في لهور وفي لهور هناك تترك المعونات والاعانات وهم يوصلونها وانت ترجع الشيخ ذهب طبعا ولكن لم يقتنع الشيخ وجد الطريق الى بشاور وجد الطريق الى المجاهدين واندمج مع المجاهدين وبدأ نشاطه مع المجاهدين ودخوله الى افغالستان فالتنظيم حذره قال له أنت إذا تدخل إلى أفغانستان و... نحن قلنا لك أنت لا تذهب إلى إلا إلى لاهور إلى الجماعة الإسلامية فأنت ذهبت إلى بيشاول ثم تخطيت ودخلت إلى أفغانستان فأنت إذا دخلت إلى أفغانستان ثم حصل أنك أسرت في أفغانستان فأنت سعودي وإذا أسرت وأنت سعودي في أفغانستان الروس يعملون مشكلة دبلوماسية كبيرة مع الحكومة السعودية ورتبوا له هكذا يعني قصه مركبه بعضها فوق بعض هكذا تنتهي بال نهايه في النهايه أنك لا تجاهد في أفغانستان تكون فقط جهادك تدفع الأموال في لاهور فقط الشيخ قال لهم يعني هذا لا يصلح قالوا له اذا أنت مفصول قال خيرا اذا أنا مفصول عالم در ساتھ شیخ اسامہ رحمہ اللہর সম্পর্কের কথা বলতে गेले তার সাথে ইসলামী জামাত ও তানজিমের সাথে শেখের সম্পর্কের কথা মনে পড়ে যায় আমি একজন নরম তেলের মানুষ ছিলেন তিনি খুব দ্রুতই কেঁদে ফেলতেন আর তিনি রসিকও ছিলেন তিনি পরিশুদ্ধ কৌতুক করা পছন্দ করতেন আর মজলিশকে আনন্দময় করে তুলতেন ইনশাআল্লা এ বিষয়েও পরে কথা হবে তিনি বলতেন আসলে তো আমাকে একটি তানজিম থেকে বের করে দেওয়া হয় আমি ছিলাম এখওয়ানের সাথে পরবর্তীতে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয় তিনি মূলত জাজিরাতুল আরবে এখয়ানুল মুসলিমিনার সাথে ছিলেন যখন রাশিয়া আফগানিস্তানের ওপর হামলা করে আর শেখ ওসামাবিন লাদেন তখনই মুজাহিদ্দের সঙ্গে পরিচিত হতে আর তাদের সাহায্য করতে পাকিস্তানে চলে আসেন তাকে তানজিমের পক্ষ থেকে বলা হয়েছে তিনি যেন লাহোরের পর আর না যান তিনি লাহোরের জামাতি ইসলামের অফিসে যাবেন সকল ত্রাণ সাহায্য তাদেরকে দিবেন আর নিজে চলে আসবেন এগুলো মুজাহিদ্দের কাছে পাঠানোর ব্যবস্থা তারা করবে কিন্তু শেখ সেখানে গেলেন কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না তিনি সেখান থেকেই মুজাহিদ্দের সঙ্গ পেয়ে গেলেন আর মুজাহিদ্দের সাথে কর্মব্যস্ত হয়ে পড়লেন পেয়ে গেলেন আফগানিস্তানে প্রবেশের রাস্তা তানজিম তাকে ধরে ফেলেছিল এবং বলেছিল আমরা আপনাকে বলেছিলাম আপনি লাহোরের জামাত ইসলামের অফিসে যাবেন কিন্তু আপনি পেশোয়ার চলে গেলেন অবশেষে আফগানিস্তানেও প্রবেশ করলেন তো আপনি যদি আফগানিস্তানে গ্রেফতার হতেন আপনি হলেন সৌদি নাগরিক তাহলে রাশিয়ানরা সরকারের সাথে শক্ত অবস্থানে চলে যাবে আর এভাবেই তারা শেখের জন্য একটি গল্প তৈরি করল যার মোট কথা ছিল আপনি কোনোভাবেই আফগানিস্তানে জিহাদ করবেন না अपनर जिहद शुद्ध एतटुकु जे आपनी लाहरे टिका दी थे शेख रहा इ्भव नये तरा बल एमत अवस्थाएं अपन सम्पर्क नहीं शेख बोलें ठीक आपच्छिन्न तंजीम थी आलदा हार पर आल्लाके जिहदा जो कबूल कर नीन और इसलामी जमायत समूह सेतु बंधने परिणत हन मुजाहिद और मुसलमान माझे व्यापकभवे समादृत हन आगे एक আমি জালালাবাদের বিজয়ের পর জালালাবাদের শেখের অবস্থানস্থল সরাকাতে যেতাম তখন দেখতে পেতাম তার চারোপাশে বিভিন্ন তানজিমের ভাইরা বসে আছেন যারা তার অধীনে কাজ করতেন আর তিনি তাদেরকে কল্যাণের কাজে লাগিয়ে রাখতেন আল্লাহ প্রদত্ত এই দানের কারণে আমি তার উপর ঈর্ষা করতাম যে কিভাবে আল্লাহ তাল্লাহ তাকে মুসলমানদের মাঝে গ্রহণযোগ্যতা দিয়ে রেখেছেন যাই হোক যখন জাজির যুদ্ধের পর শেখ ওসামা রাহমহল্লাহ প্রসিদ্ধি লাভ করলেন তখন এখন মুসলিমিনের উপদেষ্টা শেখ মুস্তফা মানসুরি রহমাহুল্ল তার সাথে দেখা করতে আসলেন যে সম্পর্কে তিনি আমাকে বলেছিলেন শেখ মুস্তফা মানসুরি রহমুল্ল তাকে বললেন হে ওসামা আপনি আপনার ভাইদেরকে ছেড়ে দিয়েছেন পুনরায় আপনি আপনার ভাইদের কাছে ফিরে আসুন কেননা তাদের অধিকার তোমার ওপর অধিক কিন্তু শেখ ওসামা সম্মানের সাথে ওজোর পেশ করলেন এখন সকল জামায়াতের মাঝে আমি গ্রহণযোগ্যতা পেয়েছি যা আমার কাজের জন্য সহায়ক এজন্যে হয়তো আমার এভাবেই কাজ করা উচিত एभवे शेख सम्मान आपत्ति बेश कर लें जख इस्लमी तंजिमे आलोचना उठत तक शेख बोलत लोक जाके तंजिम बैर दिए शेख ओसामउारी तंजिम और इमारती इसलमी अफगानिस्तान सम्पर्क किस संक्षिप्त कथा सामने बलब तब तारगे शेखर जीवन आई उज्जवल अध्यय सम्पर्क इस सम्पर्क लोक जन जानले तेम विस्तारित हल शेखर एखने थार জিহাদের পথে আসার বিপদের কথা এটি এমন একটি সময়ের কথা যা সম্ভবত স্পষ্ট করে বলা দরকার শেখ ওসামা বিন লাদেনকে জিহাদের পথে অনেক কঠিন বিপদের সম্মুখীন হতে হয় আল্লাহ তালা আইলি এনে তার মর্যাদা সমন্বিত করুন আর তিনি যা কিছু এই পথে হারিয়েছেন আল্লাহ যেন তা কবুল করে নেন শেখ ওসামা বিন লাদেনের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না তিনি কবির এই পঙ্ক্তির উদাহরণ ছিলেন যখন সে ইচ্ছে করলো সমুদ্রের দৃঢ়তা চোখে দেখা দিল বিষয়ের সকল দিক দেখে নিল দৃঢ়মন বলে সে বের হয়ে গেল তলোয়ার ব্যতীত কোনো কিছুর কাছে পরামর্শ চায়নি তলোয়ার বহনকারী ব্যতীত কাউকে সাথে নেয়নি তিনি এমন মানুষ ছিলেন একবার যদি ইচ্ছে করতেন তবে তা আল্লাহর ইচ্ছায় হিম্মতের সাথে করেই ছাড়তেন কোনো কিছু বললে তা অবশ্যই পূরণ করতেন যখন দিতেন তো সব দিয়ে যেতেন তিনি যেহাদের পথে আসলেন তো নিজের সব কিছু পথে দিয়ে দিলেন কিন্তু এর বিপরীতে তার জীবন মোটেও আয়েসে ছিল না बरत जीवन विपदावदेप अतिबाद होते हुए कैंपे उठे एम रसुलम उठल कल्लाहर सहाज्य शुने रख आल्लाहर सहाज्य अति निकटे शेख ओसाम लादेन তোরাবরতে থাকার সময় সাথীদেরকে বলতেন হে ভাইরা তোমরাও বলো আল্লাহর সাহায্য কখন আসবে তিনি ভাইদেরকে আয়ের শেষের সুসংবাদ দেওয়ার জন্য এভাবে বলতেন বাস্তবতা হল শেখ লাদেন জিহাদের পথে খুবই কষ্ট করেছিলেন তিনি আমাদেরকে বলেছিলেন রুশদের বিরুদ্ধে জিহাদ করার সময় কাবুল বিজয়ের কিছু সময় আগে শেখের প্রচণ্ড আগ্রহ ছিল কাবুল বিজয়ের জন্য তিনি বিশেষ কিছু পদক্ষেপ নেবেন এই উদ্দেশ্যে তিনি জেহাদি তানজিমগুলোকে একত্রে ডাকলেন আর কাবুল বিজয়ের উদ্দেশ্যে বিরাট পরিকল্পনার কথা বললেন এই উদ্দেশ্যে সৈন্য ও শক্তি জোগাড়ের লক্ষ্যে কাবুল পর্যন্ত রাস্তা খোলার জন্যে শেখ অগণিত সম্পদ খরচ করেন অর্থাৎ সময় দিয়েছেন মালও ঢেলেছেন এই লক্ষ্য বাস্তবায়নের জন্যে তিনি একবার সফরে বের হলেন আর আমি বলেছিলাম শেখ রহম্লাহের সকল সফর হতো ইসলাম ও জিহাদের খেদমতের উদ্দেশ্যে তখন শীতকাল তুষারপাতও বেড়ে গিয়েছিল আর খুব ঠান্ডাও ছিল বরফের আধিক্যতায় রাস্তা বন্ধ হয়ে গেল শেখ তার সাথীরা না আগে যেতে পারছিলেন না পেছনে আসতে পারছিলেন যে ব্যক্তি বরফ আর পাহাড়ের এমন অবস্থার সাথে পরিচিত সে জানে এমন পরিস্থিতি কেমন কঠিন হয়ে থাকে তার গাঁড়ি ছেড়ে পায়ে হেঁটে আসার সিদ্ধান্ত নিলেন যদি কোনো ঘর পেয়ে যান তাহলে তাতে আশ্রয় নেবেন আর এই বরফ আর ঠান্ডা থেকে বেঁচে যাবেন শেখ ওসামা বলেছিলেন ঠান্ডা সারা এলাকা ঘিরে ছিল। যাই হোক আল্লাহতালা তাদের জন্য অন্য ধরনের ঘর মিলিয়ে দিলেন যার মধ্যে দুইজন আফগানি মুজাহিদ ছিলেন এটা ছিল তাদের ওপর আল্লাহর বিশেষ রহমত অন্যথায় হয়তো তারা মারাই যেতেন তারা এই ঘরে আফগানি মুজাহিদের সঙ্গে আশ্রয় নিলেন তারা সেই দুইজনকে বললেন আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। আর অন্য গ্রামের পথও বন্ধ তাই যতক্ষণ না বরফ বন্ধ হয় অথবা রাস্তা খুলে যায় আমাদেরকে এখানে থাকতে হবে এই ঘটনা একটি কঠিন বিপদের উদাহরণ কিন্তু এছাড়াও তার উপর আরও কঠিন বিপদ এসেছিল ইংশাউল্লাহ এ সকল বিপত্তার তার মর্যাদা উঁচু হওয়ার কারণ হবে এ সময় শেখ ওসামা বিন লাদের খুব খারাপ ম্যালেরিয়া রোগ হয়ে যায় শেখ রহিমাহ আমাকে বলেছিলেন ম্যালেরিয়া ওনাকে একেবারেই নাজেহাল করে দেয় এমনকি তার পেশাবের রাস্তা দিয়ে রক্ত আসছিল ডাক্তার ভাইরা জানেন ম্যালেরিয়া রোগে রক্ত আসা কত মারাত্মক বিষয় আর অধিকাংশ সময় এর কারণে মৃত্যুও হয়ে থাকে ডাক্তারি পরিভাষায় একে কালো জড়ো বলা হয় ম্যালেরিয়াতে এটি একটি বিপজ্জনক লক্ষণ যাই হোক এই কঠিন ম্যালেরিয়ার বিপদ তার উপর আপতিত হয় শেখ বলতেন আমি আমার মৃত্যুর কাছে চলে এসেছি ওই সময় ঘরে যারা ছিলেন তারা ওষুধের জন্য দৌড়ঝাঁপ শুরু করলেন এই ঘরে একটি ঝুঁটি বিশিষ্ট মুরগি ছিল এদিকে ঘরের মালিক এই মুরগির ব্যাপারে ছিল আবেগপ্রবণ সাথীরা বলতে লাগলেন এই রোগীর জন্য আমাদেরকে মুরগিটি জবাই করতে দাও মৃত্যু একেবারেই সন্নিকটে সাথীরা ওই ব্যক্তিকে বারবার অনুরোধ করতে লাগলেন কিন্তু ওই ব্যক্তি বারংবার নিষেধ করে যাচ্ছিল এমনকি সাথীরা এর দাম অনেকগুণ বাড়িয়ে দেয় তারপর সে রাজি হয়ে যায় তারা সেই মুরগি শেখের জন্য জবেহ করে দেন তারপর আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করেন যারাই শাইখের সাথে ছিলেন অথবা শাইখকে চিনেন তারা জানেন যে শাইখের শরীরের শক্তি ক্ষীণ ছিল এমনকি জালালাবাদের যুদ্ধগুলোর সময় তার শক্তি ক্ষীণতার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়তেন আর তাকে ট্রিপের মাধ্যমে খাদ্য দিতে হতো আমার মনে আছে তার ছেলে আবদুল্লাহ হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন আর সেও জালালাবাদের যুদ্ধের সময় শেখের সাথে ছিলেন আমি এক সময় তার দাম্মা রোগের কারণে তাকে টিকে লাগিয়ে দেই। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হল শেখ ওসামা রহেমুল্লাহকে শরীরের কমজোরির কারণে অনেক কষ্ট করতে হয়েছিল জিহাদের পথে শেখ ওসামা রহমউল্লাহের ওপর আসা বিপদ সময়ের মধ্যে একটি ঘটনা আফগানিস্তানে আমেরিকা প্রবেশের পরের কথা তখন আমিও তার সাথে ছিলাম আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছিলাম আর প্রায় সময় আধারেই সফর করতাম এ সময় আমাদের একটি পিসলে পাহাড় থেকে নামতে হচ্ছিল যা থেকে নামার জন্যে প্রায় চার ঘন্টা সময় লাগত আর স্পষ্ট কথা হলো আমাদের জন্য কোন প্রকার আলো জ্বালানো একেবারেই নিষেধ ছিল যেন এলাকাবাসী কোনরূপ আন্দাজ করতে না পারে আমার অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন তো যারা জানেন না তাদেরকে জানানোর জন্য আমি বলছি শেখ ওসামা বিন লাদ রাহমাউল্লাহ শুধু এক চোখেই দেখতে পেতেন তার একটি চোখ ছিল দৃষ্টিহীন কেননা বাল্যকালে এক দুর্ঘটনায় তার একটি চোখের আলো চলে যায় কোন দৃষ্টি সম্পন্ন লোক শেখ রহমউল্লাহের সেই বিখ্যাত ছবি দেখে বলতে পারবেন না যে যার মধ্যে তিনি ঈদের সময় নিজের বাম কাঁধের ওপর বন্দুক রেখে গুলি চালাচ্ছিলেন শেখ ওসেমা রহমহুল্লাহ সাধারণত বাম হাতের ব্যবহার করতেন না কিন্তু যেহেতু তার ডান চোখ কাজ করত না তাই দেখা যেত তিনি বাম দিক হতে গুলি চালাচ্ছেন একদিকে গভীর আধার অন্যদিকে শেখের একটি চোখ কাজ করে না আর আল্লাহ পাহাড়টিকে এমনভাবে বানালেন যে এর মধ্যে ছোটো ছোটো ধারালো পাথর ছিল যার কারণে আমাদের পা বারবার পিছলে যাচ্ছিল আর আমরা তো কোনো পাহাড়ি লোক ছিলাম না এজন্যে নামার সময় আমাদের অনেক কষ্ট হয়েছিল আল্লাহ আল্লাহালা আমাদেরকে আর সকল ইমানদারদেরকে কবুল করুন যাই হোক কিছু সময় চলার পর আমরা সামান্য আরামের জন্য বসলাম শেখ ওসামা বললেন আপনি কিছু মনে না করলে একটু পেছনে সরে আসুন আমি বললাম কোনো সমস্যা নেই আমি পেছনে সরে যাচ্ছি আসলে শেখ রহেমহল্লাহ নিজের পা ছড়াতে চাচ্ছিলেন তারপর শেখ বললেন আপনি জানেন কেন আপনাকে পেছনে যেতে বললাম আমি বললাম কেন শেখ বললেন আসলে অন্ধকারে আমি পিছলে যাই আর আমার হাঁটু আমার ওজন একটি পাথরের সাথে এসে লাগে ব্যথার তীব্রতার কারণে আমি এটা বুঝলাম যে আমার পায়ের হাড় ভেঙে গেছে কিন্তু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নিলেন আমার হাড় ভাঙেনি আমি বললাম আল্লাহর শুক্রিয়া যিনি আপনাকে বাঁচিয়ে নিলেন আফগানিস্তানে ক্রুজিডারদের হামলার সময় এই ধরনের একটি সফর করতে হয়েছিল আমাদেরকে যেতে হয়েছিল এক জায়গা থেকে অন্য জায়গায় এতে আমাদেরকে দেড় দিনের সফর করতে হয়েছিল এই সফরের প্রথম থাপ রাতের প্রথম প্রহরে শুরু হয় প্রথম থাপে চড়তে হবে একটি বড় পাহাড়ে রাহবার সাথে আমাদেরকে বললেন আপনারা দৃঢ় হিম্মত করুন যেন আমরা ফজরের আগে অথবা ফজর পর্যন্ত এর চূড়ায় উঠতে পারি আমাদেরকে যেন পাহাড় চড়ার সময় কেউ না দেখে কারণ এখানে মুনাফিকও থাকতে পারে থাকতে পারে রাখাল আর সাধারণ লোকও তাই আমরা চাই আমাদেরকে যেন কেউ না দেখে এই পাহাড়ে আমাদের জন্য খুবই কষ্ট করছিল তো আল্লাহ তালা আমাদের জন্য তা সহজ করে দিলেন এরপর আমরা সফর অব্যাহত রাখলাম এই সময় শাহ ওসাম রাহমউল্লাহের ওপর অনেক কষ্ট হয়েছিল আল্লাহ তাল্লাহ তার মর্যাদা উঁচু করুন এই সফরে তার কষ্টের কারণ ছিল তার পায়ের মাপের জুতো তার কাছে ছিল না যারা পায়ে হাঁটেন বিশেষ করে পাহাড়ে ওঠেন তারা যুতর সামঞ্জস্য হওয়ার ব্যাপারে অধিক জ্ঞাত তখন আমরা প্লাস্টিকের সাধারণ জুতো পড়তাম এমত অবস্থায় যদি জুতো পায়ের চেয়ে ছোট অথবা বড় হয় তবে তো আপনি নিজেই কষ্টের জন্য তৈরি হয়ে গেলেন কেননা তার পরের প্রতিটি পদক্ষেপ কষ্টকর হয়ে পড়বে এ সফর ওসামা রাহেম আল্লাহের ওপর কষ্টকর হয়ে পড়েছিল তিনি তার পায়ের মাপের জুতো পাননি আর অনবরত কষ্ট করে পথে চলছিলেন কয়েকবার তিনি জুতোও বদলে দেখলেন কিন্তু কোনো লাভ হল না শেখ এ অবস্থায় চলতে লাগলেন এমন কি আমরা এমন এক জায়গায় এসে পৌঁছলাম যার সম্পর্কে রাহবার সাথী বললেন আমাদেরকে এই এলাকা দ্রুত পার করতে হবে আমরা দ্রুত চলছিলাম শেষ পর্যন্ত আমরা সেই এলাকা পার করলাম শেখ রহম্লা এরপর জোহর আর আসরের মাঝে সময় বললেন কিছু সময় আমরা এখানে আরাম করব। কিন্তু রাহবার ভাই বললেন না এই এলাকা নিরাপদ ও উপযোগী নয় শেখ বললেন সমস্যা নেই আমরা একটু আরাম করে নেই কিন্তু রাহবার বললেন এই জায়গায় একটুও নিরাপদ নয় আর এ সফরে আরাম করার কোনো সুযোগ নেই অগত্যা আমরা আবার চলতে শুরু করলাম এমনকি আমরা মাগরিবের সময় পর্যন্ত চলতে লাগলাম অবশেষে আমরা এসে পড়লাম একটি ডিলার পাশে খোলা প্রান্তরে সেখানে কিছুক্ষণ আরাম করলাম শাইক রহমুল্লাহ রাহবারকে বললেন আমরা রাত্রে এখানে কাটাবো। এরপর রাহবার বললেন না না আমরা রাত এখানে কাটাতে পারবো না এখান থেকে আমাদের গন্তব্য দুই ঘন্টার রাস্তা আমরা সেখানে পৌঁছে গেলে ইনশাল্লাহ খাওয়ার ব্যবস্থা হবে সেখানে আপনি আরামও করতে পারবেন কিন্তু শেখ রহেমুল্লাহ বললেন আমরা এর চেয়ে বেশি আর হাঁটতে পারবো না এরপর রাহবার সাথী বললেন ঠিক আছে কিন্তু এটা একবারে খোলা জায়গা আর এখানে কোনো আড়ালো নেই শেখ বললেন তবুও আমরা রাত এখানে কাটাবো। রাহবার ভাই বললেন আকাশে তো মেয়েকে দেখা যাচ্ছে একটু পর বৃষ্টি শুরু হবে শেখ বললেন তবুও রাত আমরা এখানেই কাটাবো। কয়েক ঘন্টা এখানে কাটিয়ে সকালবেলা সামনে যাবো অবশেষে রাহবার সাথী পরাজয় মেনে নিলেন কিন্তু মাটির সাথে পিঠ লাগানোর সাথে সাথে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল আসমান থেকে বৃষ্টি সরাসরি আমাদের উপর এসে পড়ছিল দুই ঘন্টা ধরে একটু থেমে থেমে আবার শুরু হতো আমরা পুরোপুরি ভিজে গিয়েছিলাম কোনো জিনিস এমন ছিল না যে যার ভেতর পানি ঢোকেনি কিন্তু আমরা কী আর করতে পারতাম আমার কাছে ছিল একটি লাঠি আর একটি চাদর যাকে আমি লাঠির ওপর এভাবে গোল করে ছড়িয়ে দিলাম আর মাথা গোজার ঠাঁই হলো পরে যার ভেতর এসে ঠাই নিল আর দুই সাথী আমরা এক চাদরের ভেতর তিনজন হয়ে গেলাম মূলত এই ছাউনিটি ছিল কোনো রকম বাঁচার জন্যই কেবল মনকে সান্ত্বনা দেওয়া প্রবল বৃষ্টি মাথায় করে আমরা বসেছিলাম অন্যদিকে পাহাড়ের ওপর বোমা মতো বিদ্যুৎ ছিল। অদ্ভুত এক অবস্থা অবশেষে সকাল হলো আমরা রওানা হলাম গন্তব্যে পৌঁছে দেখলাম বাড়ির মালিক খুবই খুশি তিনি বলছিলেন শুকনো আবহাওয়ার কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লা তালা বৃষ্টি দিলেন আর ক্ষেত পানিতে পূর্ণ হয়ে গেল এ কথা শুনে আমার বেশ হাসি এসে গেল সুব্রাহান আল্লা কিভাবে একজনের বিপদ আরেকজনের জন্য নেয়ামত স্বরূপ সব শেষে যা টেকনিশিয়ান ভাই দিয়েছিলেন এই সামান্য সময়ে আমি শেখ ওসামা বিন লাদের ওপর আসা আরও কিছু প্রতিবন্ধকতার কথা আলোচনা করব যে সকল প্রতিবন্ধকতা খানোয়াদে থাকার সময় শাইখের উপর এসেছিল বিপদ বা প্রতিবন্ধকতা শুধু শেখ ওসামা রহমউল্লাহের ওপরই আসেনি তার সাথে সাথে মুজাহিদ ও মুরাবিদের এই পরিবারের ওপর এমন বহু বিপদ আপদ আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন তাদেরকে তাদের পূর্বপুরুষদের মতো উত্তম স্থলাভিষিক্ত বানান আর ইমামুল মুজাহিদ শেখ ওসামা রহমউল্লাহের স্মৃতিগুলোকে সতেজকারী বানান শেখ ওসামা বিন লাদ রহমুল্লাহ সন্তানদের ওপর আসা বহু বিপদের সম্মুখীন হন তার যে সকল সন্তানদের ওপর বিপদ আসে তাদের মধ্যে একজন আমাদের চোখের মণি সারাত বিন লাদেন তিনি ইরানি গোয়েন্দাদের কাছে বন্দি ছিলেন ইরানি এজেন্সিগুলোর সাথে আফগানিস্তানের মহাজিরেন আর বন্দীদের বেদনাদায়ক ঘটনা বিস্তারিতভাবে আলোচনা হবে যেখানে এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে এই ঘটনা বহু বাস্তবতাকে সামনে নিয়ে আসে যা যেন উন্মতির জন্য অত্যন্ত জরুরি সারাত বিন লাদ কোনো অপরাধ ছাড়াই কয়েক বছর ইরানের জেলে বন্দি ছিলেন তিনি গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্যেই তার বংশের কিছু লোকের সাথে ইরানের দিকে যাচ্ছিলেন ইরানিরা তাকে তার পরিবারের লোকদের সাথে গ্রেফতার করে ফেলে একসময় সাদবিন লাদ সেখান থেকে সরে আসতে পেরেছিলেন তারপর খোরাসান চলে আসেন তিনি অনেকগুলো বাস্তবতার ওপর থেকে পর্দা ওঠান খোরাস্তানের মাটিতে তিনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদের মহান মর্যাদায় ভূষিত হন শেখ ওসামো বিন লাদেন আল্লাহর কাছে প্রতিদানের আশায় তাকে জেহাদ ফি সাবিল্লাতে উৎসর্গ করে দেন এভাবে খালেদ বিন লাদেনও আল্লাহর পথে শহীদ হন এভটা বাদে শেখের সাথেই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন আল্লাহ তাল্লাহ তাদের সকলের ওপর রহমত বর্ষণ করুন এমনিভাবে শেখ ওসামা বিন লাদ রহমউল্লাহের কন্যা খাদিজা বিন তে সন্তান প্রসবের সময় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন আল্লাহ তাল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন খাদিজা বিন তে লাদের স্বামীও আমেরিকার বিরুদ্ধে জিহাদ করার সময় শাহাদাত বরণ করেন এমনিভাবে ফাতেমা বিন তে লাদের স্বামীও আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেন খাদিজা বিন্ত লাদের সন্তান আর সাইখের নাতি তার শাহাদাতের সময় অ্যাবটা বাদে তার সাথেই ছিলেন আর সাইখের পরিবার আমেরিকার আদেশে দালাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে এক বছরেরও বেশি সময় বন্দী থাকার কথা কে না জানে তারা পূর্ণ এক বছর এ সকল মহিলা ও বাচ্চাদেরকে বিনা অপরাধে বিনা অভিযোগে আটকে রাখে তাদের অপরাধ শুধু এতটুকু ছিল যে তারা শাইখ ওসামার সন্তান ছিলেন যিনি আমেরিকার বিরুদ্ধে জিহাদের ঝাণ্ডা উঁচু করেন الاجيء بحدئتي اکتفي بهذا القدر واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله محمد والي وصحبه وسلم <تصفيق>